أعوذ بالله من الشيطان الرجيم إننا نخاف من ربنا يومن عبوسا قم فوقاهم الله شر ذالك اليوم ولقاهم نظرة وسرورا عمرتو آماد رابير پختے كيش دينير آزابير بھائبھیتو جاہا بے کتھین بیباد بھرا اوتي شاہ دیر خدین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 মানুষদের কি অবস্থা হবে সেই সম্পর্কে বারো নম্বর আমরা আলোচনা করেছিলাম বিচারের ময়দানে কাফির মুশ্রিকদের অবস্থা কেমন হবে সেই সম্পর্কে এবং আমাদের গত আলোচনা আলোচনা করেছিলাম মুসলিম হওয়ার পরেও যারা গুনাগার অপরাধী তাদের অবস্থা কিয়ামতের দিন কি হবে সেই সম্পর্কে এবং আজকে আমাদের চোদ্দতম শেশনে ইনশাল্লাহ আমরা আলোচনা করব কিয়ামতের দিন সৎকর্মশীল বান্ধাদের মুত্তাকিদের কি অবস্থা হবে সেই সম্পর্কে এবং কারা কিয়ামতের দিন ভয়ভীতি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 যাদের জন্য প্রথম থেকেই আমার পক্ষ থেকে কল্যাণ নির্ধারিত হয়েছে তারা যাহার থেকে দূরে থাকবে তারা তার ক্ষীণতম শব্দও শুনবে না এবং তারা তাদের মনের বাসনা অনুযায়ী চিরকাল বসবাস করবে মহাত্রাস ফাজা আল আকবর তাদেরকে চিন্তন্বিত করবে না এবং ফেরা তাদেরকে অভ্যর্থনা করবে বলা হবে আজ তোমাদের দিন যে দিনের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল যারা কি আমাদের দিন নিরাপদে থাকবেন তারা কারা আলোসু মোহাম্মদাল্লাহ বলছেন তারা হচ্ছে যাদের জন্য প্রথম থেকেই আল্লাহ কল্যাণ নির্ধারণ করে রেখেছেন যাদের জন্য প্রথম থেকেই আল্লাহর কল্যাণকে নির্ধারণ করে রাখা হয়েছে তাদেরকে আলোসবাদা নিরাপদে রাখবেন সেই ওয়াদা আলোসবহম্লা করেছেন এবং আলোসু মোদ আল্লাহ তাদের পরিচয় দিয়ে আরো বিস্তারিত বলছেন তাদের আরেকটি বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ মোহাম্মদ আল্লাহ বলছেন লাইয়াহ জুন ফাজা আল আকবর ফাজা আল আকবর মানে হচ্ছে সবচেয়ে দিন কিয়ামতের দিনের চেয়ে দিন আর দ্বিতীয়টি নেই আল্লাহ মোহাম্মদ বলছেন লাহুন ফাজা আল আকবর মানে মহাত্রাশ তাদেরকে চিন্তান্বিত করবে না অর্থাৎ ন্যায়পরায়ণ ওই সমস্ত মুমিন ব্যক্তিরা সবচেয়ে ভয়ঙ্কর দিনটিতেও চিন্তামুক্ত থাকবেন নিরাপদে নিশ্চিন্ত থাকবেন কেননা এই সকল লোকেরা যখন দুনিয়ায় থাকত তখন তারা বলতো আমরা আমাদের পালন কর্তার তরফ থেকে একটি ভীতিপ্রদ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 দুনিয়াতে থাকতেই এই দিনটিকে ভয় করতেন এবং এর জন্য তারা দুনিয়া থেকে এই দিনের জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন এ কারণে আল্লাহ সুহামতাল্লাহ তাদেরকে সেই ভয়ঙ্কর দিনে নিরাপদে রাখবেন এবং রাসুল্লাহ সাল্লা সাল্লাম একটি হাদিসে কুৎসিতে বলেন আল্লাহ সুহামতাল্লাহ বলছেন আমার নামের কসম আমি কখনোই আমার বান্দাদেরকে দুই কালেই সুখী বা দুঃখী অবস্থা রাখব না আমার বান্দা যদি দুনিয়াতে থাকতে কিয়ামত দিবসকে ভয় না পায় তাহলে তারা কিয়ামত দিবসকে তাদের জন্য একটি ভয়ঙ্কর দিন হিসেবে পাবে আর কেউ যদি দুনিয়াতেই এই দিনটিকে ভয় করে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 কেননা একজন ব্যক্তি যদি জানাতে প্রবেশ করতে চায় জান্নাত হচ্ছে এমন একটি স্থান যেটা একশত পার্সেন্ট বিশুদ্ধ পরিশুদ্ধ স্থান এবং জানাতে কোন ধরনের অপবিত্রতা গ্রহণযোগ্য নয় এ কারণে কোন একজন ব্যক্তি নিজেকে গুনহা থেকে সম্পূর্ণরূপে মুক্ত না করে বিশুদ্ধ না করে কখনোই জানাতে প্রবেশ করতে পারবে না এবং এ কারণেই আমরা লক্ষ্য করলে দেখতে পাই যে দুনিয়াতে নিজেদেরকে গুন থেকে মুক্ত করে নেওয়া আখেরাতে আজাব ভোগ করে এরপরে নিজেদের গুনা থেকে মুক্ত করে নেওয়ার চেয়ে অনেক অনেক গুণে সহজ কেননা দুনিয়াতে গুণা থেকে নিজেকে মুক্ত করতে হলে শুধুমাত্র আপনাকে আলোচনা প্রক্রিয়ার মাধ্যমে আখিরাতের যে কোনো অত্যন্ত নগণ্য এ জন্য আলোচক বলছেন আখিরাতের শাস্তি সম্পর্কে তারা জাহান নামে ধৈর্য ধারণ করতে পারবে না কেউই জাহান কষ্টকে সহ্য করতে পারবে না এবং এ কারণে বুদ্ধিমানের কাজ হচ্ছে পরবর্তী সময়ের জন্য অপেক্ষা না করে এই দুনিয়াতে অবস্থান কালেই নিজেদেরকে বিশুদ্ধ করে নেওয়া এবং গুনা থেকে মুক্ত করে নেওয়ার চেষ্টা করা উচিত যারা এই দুনিয়াতে বিচার দিবসের ভয়াবহতা করে আল্লাহ করবেন এবং আমরা একটু লক্ষ্য করলে দেখতে পাবো যে আমাদের মধ্যে আখিরাতের বিষয় নিয়ে সচেতনতার যথেষ্ট অভাব রয়েছে আমরা গাফেল অসতর্ক এবং অসচেতন সুভানব আমরা যদি আমাদের পূর্বপুরুষদেরকে লক্ষ্য করি আমরা দেখতে পাবো যে জাহান্নামের বিষয়ে আখিরাতের বিষয়ে সাহাবা এজমাইনদের মধ্যে যে সচেতনতা ছিল আমাদের মধ্যে তার এক পার্সেন্টও পরিলক্ষিত হয় না এবং তারা সত্যি এই বিষয়টিকে সময় সচেতন অবস্থায় রাখতেন সব সময় তারা চিন্তা করতেন যে একদিন তাদেরকে আল্লাহ মোহাম্মদার সামনে দণ্ডায়মান হতে হবে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে এবং এই বিষয়টি নিয়ে তারা ভীত সন্তস্ত থাকতেন রাসদুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম যখনই তাদেরকে আখিরাতের কথা বলতেন তারা ভীত সন্ত হয়ে কান্নায় ভেঙে পড়তেন এবং বিচার দিবসে আল্লাহ মোহাম্মদার সামনে দণ্ডায়মান হতে হবে আল্লাহর সাথে সাক্ষাৎ লাভ করতে হবে এই বিষয়টি সব সবসময় তারা নিজেদের মনে সচেতন অবস্থায় রাখতেন যেমন আমরা দেখতে পাই বর্ণিত রয়েছে অমর বিন আবদুল্লা রাহিমাউল্লা যিনি ইসলামিক খিলাফতের অধীনে বিশ্বের সবচেয়ে বড় সাম্রাজ্যের শাসনকর ছিলেন এবং সেই সময়ে মুসলিম সাম্রাজ্যই ছিল বিশ্বের একমাত্র মহাশক্তি এবং তিনি এত শক্তিধর একটি সাম্রাজ্যের প্রধান ব্যক্তি হিসেবে চাইলেই নিজেকে দুনিয়া বিভোগ বিলাসের মধ্যে জোয়ারে গা ভাসিয়ে দিতে পারতেন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 ইবনুল কালিম রাহিম বলেছেন যে আমাদেরকে দুইটি ডানা থাকতে হবে একটি হচ্ছে আমাদের আশা রাজা আল্লাহ হচ্ছেন দয়ালু করুণাময় এবং অপর ডানাটি হচ্ছে খাউফ বা আল্লাহ শাস্তির ভীতি এবং আমরা জানি যে পাখির দুইটি ডানার মধ্যে যদি কোনটি একটি আর চেয়ে ভারী হয় তাহলে পাখি উঠতে পারে না কাজেই আমরা যদি মাত্র আশা নিয়েই বসে থাকি এই ভেবে যে আল্লাহ হচ্ছেন পরম করুণাময় দয়ালু ক্ষমাশীল আল্লাহ তো আমার গুনাগুলোকে ক্ষমা করেই দিবেন তাহলে সেটা আমাদেরকে ইবাদতের ক্ষেত্রে অলস করে তুলবে এবং তখন আমাদের মনে হবে যে আমি যা ইচ্ছা তাই করতে পারি এই ধরনের একটা ভাব আমাদের মধ্যে উদ্যোগ করবে এবং নিঃসন্দেহে এটি হচ্ছে একটি অসামঞ্জস্যতা বিপরীত দিকে যদি একজন ব্যক্তি অতিরিক্ত ভয় তাকে গ্রাস করে আল্লাহ তাল্লাহ শাস্তির ভয়ে যদি কোনো একজন ব্যক্তি আশাকে ছেড়ে দেয় তাহলে এটাও আরেকটি অসামঞ্জস্যতা এবং ইবনুল কাইম রাহিমুল্লার মতে যে আমাদের মধ্যে এই ধরনের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 এটা জাগিয়ে তোলার জন্য ক্রমাগত প্রচেষ্টা দরকার এবং ক্রমাগত সংগ্রাম এবং মাধ্যমে আমরা এই জাগ্রত করতে পারি এবং এর অন্যতম একটি শ্রেষ্ঠ উপায় হচ্ছে সর্বতা আখিরাতের কথা স্মরণ করা আখিরাতে স্মরণের মাধ্যমে এই ভীতিকে আমরা নিজেদের কাজে সেই ভয়ঙ্কর ভীতিকর দিনে নিরাপদ এবং নিরুদ্বিগ্ন থাকার এটাই হচ্ছে এক নম্বর উপায় আর সেটা হচ্ছে যে দুনিয়াতে থাকতেই সেই দিনকে ভয় করা এবং নিজেদেরকে গুণার থেকে বিশুদ্ধ করে নেওয়া দুই নম্বর উপায় হচ্ছে সেই ভয়ঙ্কর দিনে নিরাপদে থাকার নিজেদেরকে তাদের মধ্যে সংযুক্ত করার চেষ্টা করা যাদের ক্যালাসমতাওয়া সেই ভিত্তিকর দিনে নিজের আরো ছায়ার নিচে নীচে আশ্রয় প্রদান করবেন যেদিন সূর্য মানুষের মাথার একেবারে উপরে চলে আসবে এবং যেদিন আল্লাহর আশ্রয় ছাড়া আর কোন আশ্রয় থাকবে না এবং এটাই হচ্ছে সেই বিচার দিবস যা পঞ্চাশ হাজার বছর পরিমাণ দীর্ঘ হবে সূর্য থাকবে মানুষের মাথার উপর সেদিন কোন ছায়া থাকবে না কোনো পাহাড় থাকবে না কোনো বিল্ডিং থাকবে না থাকবে না কোনো গাছ কোনো কিছুই থাকবে না ভূমি হবে সম্পূর্ণরূপে সমতল এবং আল্লাহ মহামত আলাম থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহাম বলেন যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কোন ছায়া থাকবে না সেই দিন আল্লাহ সাত ব্যক্তিকে তার আরশের নিজের ছায়া প্রদান করবেন এবং এক নম্বরে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যাদের কথা বলেছেন তারা হচ্ছে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 কারণ এই আসমান এবং জমিন সবকিছুই আলোচ মহাতালা সৃষ্টি করেছে ন্যায়ের ভিত্তির উপর কাজে এই বিষয়টিকে ছোট করে দেখার কোনো সুযোগ নেই এটা খুবই গুরুত্বপূর্ণ ন্যায়ের মাধ্যমে সমাজের মানুষেরা সম্পদশালী হবে সুস্বাস্থ্যের অধিকারী হবে নিরাপদে থাকবে আর শাসক যদি ন্যায় পড়ানো হয় তাহলে সমাজের প্রতিটি ক্ষেত্রে শান্তি প্রতিফলিত হবে এ কারণে আলোলস মহাতলা এই সমস্ত ব্যক্তিদেরকে বিচার দিবসে শান্তি প্রদান করবেন বড় দায়িত্বের বড় পুরস্কার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 ইবাদতে মগ্ন থাকেন এবং যুবকদের হাত ধরেই যুগে যুগে প্রতিষ্ঠিত করা হয়েছে এবং কোন যুবক যদি ছোটবেলা থেকেই আল্লাহগুল থেকে বড় হতে থাকেন এবং কখনো না হন তাহলে বিচারের দিন আল্লাহ তাদেরকে আরো সে ছায়া প্রদান করবেন এই যুবক সবসময় আল্লাহর দিনের উপর অটল ছিল এবং শয়তান দ্বারা কখনো সে পশভ্রষ্ট হয়নি কাজেই এই একনিষ্ঠতার পুরস্কার তারা বিচারের দিনে অবশ্যই পাবে এবং তিন নম্বর হচ্ছে এমন মানুষ যাদের অন্তর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 যদি কোন একটি মানুষের জন্য কাজকর্ম ছাড়া এমনি এমনি মসজিদে বসে থাকা কোন স্বাবের কাজ হতো তাহলে রাসদুল্লাহ সাল্লাহ তাকে এভাবে প্রশ্নটি করতেন না এমন সময় যখন সালাতের বক্ত নয় কিন্তু রাস্তা তাকে প্রশ্নটি করলেন কারণ তখন সালাতের সময় ছিল না এবং এ কারণে তিনি বললেন এখানে তুমি কি করছো সাহাবি বললেন ইয়া রাসদ আমি অত্যন্ত মানসিক পীড়ায় ভুগছি খুব মানসিক চাপের মধ্যে আছি এবং তখন রাসদুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে একটি দুয়া শিখিয়ে দিলেন এবং তিনি বললেন যার অর্থ ইয়ে আল্লাহ আমি আপনার কাছে আশ্রয় চাই দুঃখ এবং ভয় দুশ্চিন্তা হতে আমি আপনার কাছে আশ্রয় চাই দুর্বলতা এবং অবসরতা হতে কৃপণতা কাপুরুষতা হতে এবং আশ্রয় চাই ঋণ এবং মানুষের দ্বারা আক্রান্ত হওয়া থেকে এভাবে শেষ পর্যন্ত দুয়াটি রাসুল্লাহ সাল্লা ইসলাম তাকে শিখিয়ে সুতরাং এই ক্যাটাগরিতে এই হাদিসে যে সমস্ত মানুষদের কথা বলা হয়েছে তারা মসজিদকে এ কারণে ভালোবাসেন এ কারণে তাদের অন্তর্গুলো মসজিদের সাথে সংলগ্ন যে তারা মসজিদে গিয়ে জামাতের সাথে স্বাদ আদায় করতে চান এবং এটাই হচ্ছে ইমাম আন নবী রাহিমলার কর্তৃক প্রদত্ত ব্যাখ্যা আমরা দেখতে পাই যে কিছু মানুষ রয়েছেন যারা এই মসজিদে যাওয়ার বিষয়টিকে একটা জোর করে চাপিয়ে দেওয়া বিষয় বলে মনে করেন এবং তারা একটা মানসিক চাপ বা বোঝা বলে মনে করেন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 তার অর্থ দাঁড়াচ্ছে মসজিদে না যাওয়ার পেছনে আপনার কোন যৌক্তিক কারণ ছিল না আপনি শুধুমাত্র একটি অজুহাতকে খুঁজছিলেন আর এই পাঁচশো টাকাও যদি আপনাকে মসজিদে টানতে না পারে তাহলে হয়তো আপনার অন্য কোথাও সমস্যা আছে এবং এক্ষেত্রে আমার তো মনে হয় যে যদি কোন একটি এলাকার মসজিদ থেকে ঘোষণা দেওয়া হয় যে প্রতিবাক্ত সালাদের জন্য নগদ পাঁচশো টাকা প্রদান করা হবে তাহলে দেখা যাবে জুমার দিনে যেভাবে মসজিদটি লোকে লোকারণ্য হয়ে যায় সেভাবে প্রতিবাক্ত সালাতে ফজর কিংবা এসা প্রতিবাক্ত সালাতে এবং নিজে নাও যেতে পারেন করে থাকবে অথচ আল্লাহ সুবাহ আমাদেরকে নিয়মিত মসজিদে গিয়ে জামাতে সালাত কি ওয়াদা দিয়েছেন যে সমস্ত ব্যক্তিরা অন্তর্গত আল্লাহর ঘর মসজিদের সাথে সংলগ্ন থাকবে তাদেরকে আল্লাহ সুহামতালা কি দেওয়ার ওয়াদা করেছেন আল্লাহ ওয়াদা করেছেন তিনি এমন এক দিনে আশ্রয় প্রদান করবেন ছায়া প্রদান করবেন নিরাপত্তা প্রদান করবেন যে দিনটি হবে পঞ্চাশ হাজার বছর সমান বড়। তাহলে বছরই তুলনা করে দেখি কোনটি উত্তম নগদ পাঁচশো টাকা নাকি হাসরের দিনে আল্লাহ মহমতার আরশের নিচে ছায়ার আশ্রয় লাভ করা এবং চার নম্বর যারা সেই দিন নিরাপদে থাকবেন সাত শ্রেণীর অন্তর্ভুক্ত ব্যক্তিরা চার নম্বরে আসছেন এমন দুইজন ব্যক্তি যারা পরস্পর গিয়ে শুধুমাত্র আল্লাহর জন্যই ভালোবেসেছেন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 এবং উদাহরণস্বরূপ আমরা দেখতে পাই যে সাহাবিদের মধ্যে সালমান আল ফার্সি এবং আবুদারদা তাদের মধ্যে যে ভাতিত্ববোধ ছিল তারা একত্রিত হতেন ইসলাম নিয়ে কথা বলতেন তারা ইমান নিয়ে কথা বলতেন দিন নিয়ে কথা বলতেন এবং মুসলিম উম্মার অবস্থা নিয়ে কথা বলতেন এবং তারা কোন দুনিয়াবী কারণে একত্রিত হতেন না কারণ আল্লাহ মোহাম্মতোল্লাহর জন্যই একত্রিত হতেন কেননা আল্লাহ মোহাম্মতোল্লাহ তাদেরকে হাসরের দিনে ছায়া প্রদান করবেন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 অন্যদেরকে উৎসাহিত করার জন্য সেটা করতে পারে এবং এ কারণে কিছু ঘটনার সময় আমরা দেখতে পাই দানগুলো সাল্লাহ করতে বলেছিলেন এবং আমরা সেই বিখ্যাত জানি যখন রাসুদুলের কাছে কিছু দরিদ্র একেবারে হতদরিদ্র আরো বেদিয়ে এসেছিলেন এবং তাদেরকে দেখে রাসুদুল্লাহ সাল্লাহিস্লামের চেহারা বিবর্ণ হয়ে গেছিল এবং তিনি মেম্বার থেকে খুদ্ দিলেন সবাইকে সতাক্কা করতে উৎসাহিত করেছিলেন এবং তখন একজন আনসার দুই বাস্তা করলেন তিনি সবার প্রথমে এসে সতাক্কা করলেন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 রাসুল্লাহ সাল্লাহ এবং আহ্বান করলেন স্বর্ণ মুদ্রা দান করলেন প্রচুর পরিমাণে স্বর্ণ মুদ্রা এনে তিনি রাসুল্লাহ সাল্লা সামনে রাখলেন এবং এত বিপুল পরিমাণ সম্পদ তিনি দান করলেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম খুশিতে সেই স্বর্ণ হাতে নিয়ে নাড়তে লাগলেন এবং বলতে লাগলেন যে আজকের পর উসমান যাই করুক না কেন তাতে তার কোন ক্ষতি হবে না সে এত বেশি দিয়েছে আল্লাহ মোহাম্ম করে দিয়েছেন যে আজকের পর থেকে উসমান উসমানহ যাই করুক না কেন আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন এটা হচ্ছে এমন এক ধরনের সদাকা যেটা হচ্ছে প্রকাশ্য সতাকা কিন্তু আরেক ধরনের সতাকা যেটা এই হাতিষে বলা হয়েছে সেটা হচ্ছে গোপন সদাকা এবং এই সদাকা আমরা অভিভাবেই করতে পারি এটা নির্ভর করবে অবস্থা এবং সময়ের উপর ভিত্তি করে যে আমরা প্রকাশ্যে না গোপনে করব যখন কাউকে উৎসাহিত করার দরকার নেই ব্যক্তিগত দেখানো উচিত নয় এবং গোপন ভাবে পারি যেন আমার বাম হাত জানতে না পারে আমার ডান হাত কি ব্যয় করছে এবং এটা আমরা বলেছি যে এটা আক্ষরিক নয় জানবে না কি ব্যয় করেছে মূলত এটি একটি আরবি ভাষার প্রকাশভঙ্গি মাত্র এবং গোপন দানের বিষয়টি আমরা অনেক সময় লক্ষ্য করলে দেখতে পাব আমাদের সমাজে অনেক ব্যক্তি এমন রয়েছেন যারা নিজেদের পরিচয় গোপন রেখে দরিদ্র অভাবী ব্যক্তিদেরকে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 কিন্তু তারা এটাকে বুঝতে পারল যখন তারা দেখল যে সেই আলমের মৃত্যুর পর তারা আর সেই দান পাচ্ছে না তো এটা হচ্ছে ছয় নম্বর ছিল এবং সাত নম্বর যারা সাত শ্রেণীর অন্তর্ভুক্ত হয়ে এমন একজন ব্যক্তি যে কিনা নির্জন অবস্থায় একাকি ঘরে আল্লাহ মোহামন্তাল্লাহকে স্মরণ করে এবং তার চোখ অসুতে ভরে যায় অর্থাৎ একজন মানুষ একা একা আলসুফ মহামদালকে স্মরণ করে এবং তার চোখ জলে ভিজে যায় আল্লাহর প্রতি ভালোবাসা এবং ভয়ের কারণে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 যারা মানুষের অর্থনৈতিক কষ্ট দূর করতে সাহায্য করেন রাসুল সাল্লাম বলেন আলমাস এমন একজন মানুষ যে কিনা অর্থনৈতিক টানাপোড়ের মধ্যে যাচ্ছেন যদি এই মানুষটি এসে আপনার কাছ থেকে অর্থ ধার নেই টাকা পয়সা ধার নেই সাল্লাহাম বলেন তুমি যদি তাকে অর্থ পরিশোধের জন্য বেশি করে সময় দাও অথবা তার ঋণকে ক্ষমা করে দাও তাহলে হাসরুদ্দিন আল্লাহ তোমাকে ছায়ার নিচে আশ্রয় প্রদান করবেন কেননা এই অর্থনৈতিক সংকট অর্থনৈতিক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 এবং যে মানুষটি সাদাকা করেন তিনিও একজন অভাবী ব্যক্তির কষ্টকে সহজ করে দেন এবং একজন ব্যক্তি যে অসৎ কামনা উদ্রেককারী একজন নারীর আহ্বানকে প্রত্যাখ্যান করেন তার এই কাজটি অত্যন্ত কঠিন কিন্তু যেহেতু সেই কঠিন মুহূর্তে আলোচনা মমতা আল্লাহকে স্মরণ করেছেন আলোচনা মতালাকে ভয় করেছেন তার জন্য আলোচনা মাতালা আখিরাতকে সহজ করে দেবেন এরাই হচ্ছেন সেই সমস্ত মানুষ যাদের কথা আমরা জানলাম যারা হাসরের দিনে আলোচনাত আরো ছায়া নিচে আশ্রয় লাভ করবেন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 দরিদ্র এবং অসহায় ব্যক্তিটিকে তোমরা কি জানো কোন ব্যক্তি সবচেয়ে দেউলিয়া বা দরিদ্র অসহায় ব্যক্তি সাহাবা একরাম বললেন যে আমাদের মধ্যে দরিদ্র বা দেউলিয়া ব্যক্তি তো সেই যার কোন টাকা পয়সা বা সম্পদ নেই যার কোন দিন আরাম নেই তাদেরকে বললেন আমার উন্মতির মধ্যে সত্যিকারে দরিদ্র অসহায় ব্যক্তি দেউলিয়া ব্যক্তি হলো সেই ব্যক্তি যে কিয়ামতের দিন সালাদ সিয়াম জাকাত সহ অনেক ভালো কাজ নিয়ে উপস্থিত হবে অথচ দুনিয়াতে বসে সে কাউকে গালি দিয়েছিল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 এবং রাজ্লাম আরো বলেছেন যে কোনো মুসলিমের গোপনীয়তাকে রক্ষা করে আল্লাহ তাল্লাহ তার দোষকেও হাসুরের দিনে গোপন রাখবেন এবং আওরা এই সব দুটি হাদিসে ব্যবহার করা হচ্ছে গোপনীয়তাকে বুঝাতে যে যে ব্যক্তি কোনো একজন মুসলিমের গোপনীয়তাকে রক্ষা করে আলোচাপ তার দোষটি তার গোপনীয়তাকে হাসরির দিনে গোপন রাখবেন এবং আওরা হচ্ছে এমন কিছু যা আপনি অন্য কাউকে দেখাতে চান না ব্যক্তিগত গোপন বিষয় এবং এই কারণে শরীরের গোপন অংশগুলোকে বলা হয়ে থাকে আওরা কিন্তু এখানে এই হাতিসে সেটিকে বোঝানো হয়নি সাধারণত একজন ব্যক্তির দেহের গোপন অংশকে বলা হয়ে থাকে আওরা কিন্তু এছাড়াও এমন কিছু যেটা আপনি চান না যে অন্য কোন ব্যক্তি জেনে যাক সেটাও আওরার অন্তর্ভুক্ত উদাহরণস্বরূপ আপনার গুণসমূহ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 এবং এই কারণে তিনি সবসময় আলোচনা করেন এবং নিজেও বিব্রত এই সমস্যাটি নিয়ে এবং তিনি খুব চেষ্টা করছেন কিভাবে এই নিজেকে বের করে নিয়ে এবং তিনি তিনি না যে এই মানুষ থেকে সমস্যা গোপন করে রাখেন এখন আপনি কোনোভাবে এই লোকটার এই মদ্যপান করার গুনা সম্পর্কে জানতে পারলেন এখন আপনি এটাকে প্রকাশ করবেন না গোপন রাখবেন যদি আপনি এটা গোপন রাখেন কাউকে না জানান তাহলে আলোচক মহাতাল হাসরের দিনে আপনারও একটা গোপন পাপকে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 দিকে আমরা দেখতে পাই সেটা হচ্ছে যে তারা ব্যক্তিগত বিষয়ে বেশি মনোনিবেশ করতেন এবং তারা বলতেন যে তোমার নয় যে বিষয়টা তোমার নয় সেটা এড়িয়ে হচ্ছে ইমানের পরিপূর্ণতার একটি অংশ অনর্থক অপ্রয়োজনীয় বিষয় ত্যাগ করাই একজন ব্যক্তির উত্তম ইসলাম এবং এরপর সুল্লাহ সাল্লা সাল্লাম বলেন আল্লাহ তোমাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করবেন যতক্ষণ তুমি তোমার ভাইয়ের সাহায্যে লিপ্ত থাকবে অর্থাৎ আল্লাহ সহ আপনাকে ততক্ষণ পর্যন্ত সাহায্য করবেন যতক্ষণ আপনি আপনার ভাইয়ের প্রতি সাহায্য করতে থাকবেন এবং আমরা দেখতে পাই আরেকটি হারি থেকে আরেকটি হারিজ থেকে যে ব্যক্তি তার ভাইয়ের সম্মানহানি কিংবা অন্য কোনো বিষয়ে অত্যাচারের জন্য দায়ী সেজন্য সেই দিন আসার পূর্বে যেদিন তার কোনো সম্পদ সেদিন তার কোন নেকামল থাকলে তা থেকে দুলুমের দায় পরিমাণ কেটে নেওয়া হবে এবং তার কোন নেকামল না থাকলে তার প্রতিপক্ষের গুনা থেকে পাপ থেকে কিছু নিয়ে এসে তার উপর চাপিয়ে দেওয়া হবে কাজে এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মানুষের কষ্টকে সহজ করে দেওয়ার মাধ্যমে মানুষের গোপনীয়তাকে রক্ষা করে দেওয়ার মাধ্যমে তুমি যদি তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তাকে বিজয়ী করো তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তাকে বিজয়ী করো তাহলে আল্লাহ সুহাম তাল্লাহ তোমাকে হাসুরের দিনে বিজয়ী করবেন এখানে বিজয়ী বলতে কি বোঝানো হয়েছে এর অর্থ হচ্ছে যদি একটি সাক্ষাতে বা একটি সমাবেশে এমন হয় যে আপনার কোন একজন সৎ স্বভাবের ভাইয়ের অনুপস্থিতিতে তার ব্যাপারে মানুষেরা মন্দ কথা বলছে গিবদ করছে অপবাদ দিচ্ছে তাহলে সেখানে আপনি প্রতিবাদ করুন দাঁড়িয়ে যান এবং সত্যটা সবাইকে জানিয়ে দিন এবং বলুন তারা যা বলছে সেটা ভুল এবং মিথ্যা সেগুলোকে অস্বীকার করুন এভাবে যদি আপনি আপনার ভাইয়ের অনুপস্থিতিতে শুধুমাত্র আলসুভাতালার জন্য এই কাজটি করেন তাহলে আলসু মোহনতালা হাসরের দিনে আপনাকে বিজয় করবেন যেভাবে আপনার ভাইয়ের অনুপস্থিতিতে আপনি তাকে বিজয় করলেন তাকে অপবাদ এবং গীবত থেকে তার প্রতি আরোপ করা মিথ্যা পাত থেকে আপনি তাকে মুক্ত করলেন কারণ আপনি আপনার ভাইয়ের পক্ষ নিয়েছেন এবং সেখানে আপনার ভাইটি অনুপস্থিত ছিল এভাবে আলোচনাল আপনাকে নিয়ে সাহায্য করবেন যেদিন আপনার সত্যিকার সবচেয়ে বেশি সাহায্যের প্রয়োজন হবে এবং এ কারণে আমরা অনেক সৎস্বভাবের ব্যক্তি তার গিবোধ করতে দেওয়া এটা আমাদের জন্য কখনোই উচিত নয় কিংবা আলেমদের গীবত করা এই কাজটিও আমাদের করা উচিত নয় কেউ যদি এমন করতে থাকে তাহলে আমাদের উচিত তাতে বাধা প্রদান করা কিন্তু এক্ষেত্রে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 অন্যায় ভাবে হত্যাকারী ভাইকে মারতে আসে তখন আমি আমার ভাইকে সাহায্য করবো এইগুলো ছিল জাহিলিয়াতের যুগের নিয়ম রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন তুমি তোমার ভাইকে সাহায্য করো হোক সে অত্যাচারী বা অত্যাচারিত সাহাবাগন এর অর্থ বুঝতে না তারা বিভ্রান্ত হলেন কেননা এটা তো জাহিলিয়তের যুগের একটা নিয়ম ইসলামে কিভাবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই বাক্যটিকে সমর্থন করলেন তখন রাসুল্লাহ সাল্লাহাম এর নতুন অর্থ প্রদান করলেন এবং বললেন তোমরা অত্যাচারীকে এই বলে সাহায্য করো যে সে ভুল করছে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 ন্যায়পরায়ণতা শুধুমাত্র খলিফা শাসক অথবা রাষ্ট্রপতি এই সমস্ত ব্যক্তিদের অনুশীলনের জন্য নয় বরং আমাদের সবার এটা কোন অনুসরণ করতে হবে কেননা আমাদের প্রত্যেকেরই কিছু না কিছু দায়িত্ব রয়েছে কিছু না কিছু ক্ষেত্রে আমরা সবাই দায়িত্বশীল এবং সেখানে আমাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে সহি মুসলিমের রাসুল্লাহলাম বর্ণনা করেছেন ন্যায় পরায়ণ শাসক আলোচক নিকট নূর নূরের উচ্চ মিনারায় অবস্থান করবেন যা থাকবে মহাপরাক্রমশালী আল্লাহর ডান পাশে এবং আল্লাহর উভয় হাতি ডান হাত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 প্রতিষ্ঠিত করি না অথচ আমাদের বুঝা উচিত এই সমস্ত ক্ষেত্রে সঠিক বিচার করলে আমরা কত বড় পুরস্কার থেকে পাব। এবং আমরা সবাই জানি সবচেয়ে বড় বড় শাস্তি শাস্তি জন্য সেটা হচ্ছে আলোচনা অত্যাচার করা আলোচনা মহাদালা বলেছেন যে মজলুমের দুয়া এবং আল্লাহর মাঝে কোনো কিছুই বাধা হয়ে অবস্থান করে না উভয়ের মধ্যে কোন বাধা বা পর্দা থাকে না মজলুম ব্যক্তির দুয়া আলোচনা মহাতালার কাছে সাথে সাথে পৌঁছে যায় যদিও বা সে একজন কাফির হয়ে থাকে সুহান সবচেয়ে দ্রুত কবুল হয় এই অত্যাচারী মজলুম ব্যক্তিদের অত্যাচারিত বা মজলুম ব্যক্তিদের দোয়া হাদিসাম বলেছেন যদিও বা সেই ব্যক্তি একজন হয়ে থাকে এবং আমাদের একটি নির্দিষ্ট এলাকা রয়েছে যেখানে তাকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে আপনার হাতে এখন ক্ষমতা থাকে তখন সেই ক্ষমতা অপব্যবহারের সুযোগ থাকবে এবং যত বেশি ক্ষমতা থাকে সেটা অপব্যবহারে তত বেশি সুযোগ থাকে এবং তত বেশি মানুষকে প্রলোভিত করে খারাপ কাজের দিকে বিশেষ করে যখন আপনার হাতে ক্ষমতা আছে এবং কোন বিরোধী পক্ষ নেই যেমন ধরুন শিশু অথবা দুর্বল কোন ব্যক্তি তার উপর আপনি দুলুম করতে পারেন তাকে অত্যাচার করতে পারে কিন্তু এখানে আমাদেরকে অবশ্যই স্মরণ রাখতে হবে কোন কিছু কিছুই আলোচনা তালার চোখ এড়িয়ে যায় না এবং শেষ বিচারের দিন আমাদের প্রতিটি অন্যায় বিচারের জন্য বিচারের জবাবদিহিতার সম্মুখীন হতে হবে কারণ আলোচনা তালা কোনো কিছুকে বাদ দিবেন না কোনো কিছুকেই এড়িয়ে যাবেন না কেননা আল্লাহাল এটা করতে পারেন না দুই দিন এটা করেন তাহলে এটা অবিচার হয়ে যাবে এবং আলাহ মুহতালার একটি নাম হচ্ছে আল আদল অর্থাৎ তিনি হচ্ছে ন্যায় বিচারক আলাহতাল সবার ক্ষেত্রে ন্যায় বিচারকে প্রতিষ্ঠিত করবেন এমনকি পশু পাখির ক্ষেত্রেও আসল সাল্লা ইসলাম বলেছেন যে আল্লাহর বিচার এমন হবে যে দুনিয়ায় যদি কোন একটি ছাগলের শিং না থাকে এবং সে যদি সিংওয়ালা কোন ছাগল থেকে অধিকার বঞ্চিত হয় আল্লাহ সুম্মতাল্লা সেই দিন সেই সিংবিহীন ছাগলকে সিং প্রদান করবেন এবং তাকে তার অধিকার আদায় করতে বলবেন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 তারা দেখতে পারবেন এবং তিন নম্বর হচ্ছে তাদেরকে কবরের শাস্তি থেকে মুক্তি দেওয়া হবে এবং চার নম্বর এবং চার নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের আজকের আলোচনার বিষয়বস্তুর সাথে সম্পর্কযুক্ত নিয়ে আমরা কথা বলছিলাম হাসুরের দিনে কারা নিরাপদে নিশ্চিন্ত থাকবেন শহীদদেরকে সবচেয়ে ভীতিকর এবং আতঙ্কজনক দিনের পেরেসাই থেকে রেহাই দেওয়া হবে তারা সেই ভয়ঙ্কর দিনে কোন আতঙ্ক বা ভয় করবেন না এবং শেষ বিচারের দিনে তারা নিরাপদে থাকবেন অথচ সেই সময় বাকি সবাই একটি অবস্থায় এবং ফাজা এই দিনে আমরা সবাই আতঙ্কিত অবস্থায় থাকবো কেননা আমরা প্রত্যেকে গুনহাকার দুনিয়াতে সংঘটিত যে কোনো গুনায় শাস্তির জন্য আমরা সেই দিন আতঙ্কিত অবস্থায় থাকবো কেননা সেই দিনে সবকিছুকে প্রকাশ করা হবে সামনে নিয়ে আসা হবে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 এবং বিচারের দিনে এই সফায় বা সুপারিশের অর্থ হচ্ছে যারা কোন নির্দিষ্ট আজাব ভোগ করবেন এবং আল্লাহ করবেন একজন শহীদকে অনুমতি দেবেন তার স্বজনদের মধ্যে সত্তর জনের জন্য সুপারিশ করার জন্য এইগুলো হল একজন শহীদের কিছু ইউনিক গুনাবলী যা নিয়ে আমরা আলোচনা করছিলাম এবং তারা সবচেয়ে ভয় আতঙ্কের দিনে পেরেশনী থাকবেন কাজেই আমরা দেখতে পাচ্ছি যে শাহাদা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 রাসুদুল্লাহ সাল্লাম রিবাদ সম্পর্কে বলেছেন হাদিস বা কেউ মুরাবাদ মারা যায় আল্লাহর জন্য চেকপোস্ট পাহারা দেওয়া অবস্থায় শত্রুদের থেকে মুসলিমদের ভূমি রক্ষা করা এবং পাহারা অবস্থায় সে মৃত্যুবরণ করল তাকে সবচেয়ে ভয়ঙ্কর ভিতর দিন ফাজা আল আকবর দিনের ভিটি থেকে রেহাই দেওয়া হবে এটা এমনকি স্বাভাবিক মৃত্যু হলেও সেই দিনের ভয়ভীতি থেকে মুক্ত থাকবে যদি কেউ একজন মুরাবাদ হয় এবং সে স্বাভাবিক শত্রুপক্ষের গোলাগুলি বা আক্রমণের শিকার না হয়ে তবুও সে এই মর্যাদা লাভ করবে এবং রাসুল্লাহ সাল্লাহাম আরো বলেছেন মুরাবাতের মর্যাদা সম্পর্কে আল্লাহ সুমতলা তাদেরকে জান্নার থেকে রিস্ক এবং হাওয়া দিতে থাকবেন যতদিন তারা কবরে থাকবে এবং এরপর রাসুল্লাহ সাল্লুসলাম বলেন তারা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 এবং এর মুহুর্তে প্রতিশোধ না নেওয়া এবং অন্যদের কে ক্ষমা করে দেওয়ার জন্য অনেক বড় পুরস্কার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 তিনি সবাইকে নামাজের দিকে আহ্বান করেন এবং হাসরের দিনে আলসুফ তাদেরকে দীর্ঘ আকৃতির করে দেবেন এবং এটা হচ্ছে তাদের পুরস্কার এবং আমরা দেখতে পাই আরেকটি হাদিস থেকে একজন করতেন না তিনি বন জঙ্গলে বকরি চড়াতে পছন্দ করতেন এবং তার সম্পর্কে রাখে আবু সাইদুল খুদ্ রিয়াজি সালানো তাকে বললেন যে আমি দেখেছি তুমি বকরি চড়ানো এবং বন জঙ্গলকে ভালোবাসো তাই তুমি যখন বকরি নিয়ে থাকো বা বন থাকো এবং সালতের জন্য আজান দাও তখন জোরে বা উচ্চকণ্ঠে আজান দিও কেন না জিন ইনসান বা যে যেকোনো বস্তুই যতদূর পর্যন্ত মুওয়াজ্জিনের আজান শুনবে সে কিয়ামতের দিন তার পক্ষে সাক্ষ্য দিবে আবু সাইদুলি বলেন এই কথা আমি রাসুদুল্লাহ সাল্লা শুনেছি এবং হাজিসি রয়েছে বুখারিতে সুতরাং একজন ব্যক্তি নির্জন কোন স্থানে বনে জঙ্গলে বা যে কোনো স্থানে সে যখন আজান প্রদান করছে উচ্চকণ্ঠে আজান দিচ্ছে ক্ষেত্রে সে মূলত আসলে একা অবস্থায় নেই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 যে আল্লাহর ইবাদত করে এবং এই অবস্থায় সে বড় হয়ে উঠে এবং এক তার মাথার চুলগুলো পেকে যায় আল্লাহ সেই চুলকে হাসুরের নোর হিসেবে উপস্থাপন করবেন এবং এই ব্যক্তি হাসুরের ময়দানে সম্মানিত হবে আমরা অনেক সময় পাকা চুল রাখতে চাই না কারণ এটাকে আমরা মনে করি যে বৃদ্ধ হয়ে যাওয়ার একটি লক্ষণ অথচ বলেছেন যে তুমি তোমার সাদা চুল ফেলে দিও না এটা বয়সের প্রতীক দেখে আমরা অনেক সময় যুবক বয়সে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 এবং রাসুল্লাহ সাল্লাহ ইসলাম বলেছেন যে আমার উন্মতের শেষ বিচারের দিনে আমার গুর এবং মুহাজার পৃথক করা যাবে গুর এবং মুহাজীন ঘোড়ার সৌন্দর্যের ব্যবহার দাগ এবং কপালে এবং পায়ে উজ্জ্বল দাগের কারণে ঘোড়াদেরকে খুবই সুন্দর দেখায় এবং ঘুর এবং মুহাজ্জিল এখানে মুমিন বা মুসলিমদের সৌন্দর্যের জন্য রাসুল্লাহ সাল্লা ব্যবহার করেছেন ওজুর মাধ্যমে মুমিনদের কপালে চেহারায় উজ্জ্বলতা আসবে এবং তাদের চেহারা নুরানি হবে এবং এই নুরানী চেহারা দ্বারা মোহাম্মদ সাল্লাহামের উন্মদের বলেছেন আল্লাহাক শেষ বিচারের দিনে মুমিনদেরকে অলঙ্কার প্রদান করবেন এবং আল্লাহ দেহের যে অংশে অজুর পানি সেই অংশে অলঙ্কার প্রদান করবেন মুসলিম শরীফের একটি হারিসে আমরা জানতে পারি একদিন রাসুল্লাহ সাল্লাম সাহাবিদেরকে নিয়ে একটি গৌরস্থানে গেলেন এবং তাদের প্রতি সালাম বর্ষণ করে বললেন যে ইনশাল আমরা তোমাদের সাথে খুব শীঘ্রই মিলিত হব এবং এরপর ভাই নাই রসুল্লাহ সাল্লাহাম উত্তর দিলেন তোমরা আমার বন্ধু তোমরা আমার বন্ধু সাহাবি আমার ভাই হলো আমার সেই সব মত যারা এখনো পৃথিবীতে আসেনি সাহাবিগন আবার জিজ্ঞাসা করলেন আপনি তো তাদেরকে দেখবেন না তাহলে আপনি তাদেরকে চিনবেন কিভাবে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 অর্থাৎ সুন্দরভাবে উজু করা এর মাধ্যমে দিন শেষ বিচারের দিন আমরা সম্মানিত হতে পারব আমাদের চেহারা উজ্জ্বল হবে এবং অলঙ্কার প্রদান করবেন এবং এর থেকে সম্মানিত আরেকটি পুরস্কার তার হাদিসের মাধ্যমে এই ধরনের ব্যক্তিদেরকে তার ভাই হিসাবে চিহ্নিত করবেন মুসলিমদেরকে তিনি শনাক্ত করতে পারবেন এবং এরপর আসছে আমাদের আলোচনার শেষ অংশ আজকের আলোচনার শেষ অংশ ময়দানে শেষ বিচারের দিনে দেওয়া হয়েছে কিন্তু সগিরা সাফায়া বা ছোট সাফায় দেওয়া হয়েছে আরো কিছু পূর্ণবান্ধাদেরকে যেমন শহীদ এবং অন্যান্য নেওয়া করা হবে কিন্তু প্রধান সাফায়া এবং এই দিনে শুরুতে থাকবে মানুষের ঠিক মাথার কয়েক হাত উপরে আলাসু মোহামতাল সেদিন কারো সাথে কথা বলবেন না কোন মানুষ আলাস মোহামতালার সাথে কথা বলতে সক্ষম হবেন সেদিন কারোর সাথে কথা বলবেন না এবং মানুষেরাও দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু করতে না। এই প্রচন্ড গরমে মানুষ ঘামতে থাকবে তারা ক্ষুধার্ত এবং বিধ্বস্ত ক্লান্ত অবস্থায় উপনীত হবে কিন্তু আল্লাহ তাদের সাথে কথা বলবেন না এবং এই মানুষেরা পরবর্তীতে আল্লাহর অনুরোধ করবে যেন তারা সুপারিশ করেন আল্লাহর কাছে এই বিচারের শুরু করেন তারা এতটাই বিধ্বস্ত এবং ক্লান্ত অবস্থায় থাকবে যদিও অনেক মানুষ বুঝতে পারবে যে তারা জাহান নামে যাবে এরপরও তারা বিচার শুরু করে দেওয়ার জন্য এই কিয়ামত দিবসের ভয়াবহতা অস্থিরতা থেকে মুক্ত হওয়ার জন্য তারা বলতে থাকবে যে জেনারাল স্মাল বিচার শুরু করে দেন এবং মহানবী তিনি একদিন একটি দাওয়াতে খাবার খাচ্ছিলেন খাবারে তিনি একটি গ্রাস মুখে নিয়ে হঠাৎ করে সাহাবিদের দিনে এবং আমি হব সকলের নেতা এরপর তিনি নীরব হয়ে গেলেন সাহাবিগনব হয়ে গেলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এরপর বললেন তোমরা জানতে চাইবে না কেন সাহাবিগন জানতে চাইলেন রাসুল্লাহ সাল্লাহ বললেন যে কিয়ামতের দিন আল্লাহ মোহামতাল আমার পূর্ববর্তী এবং পরবর্তী সকল মানুষদেরকে একত্রিত করবেন একটি ময়দানে তারা সকলকে শুনবে এবং দেখবে সূর্য মানুষের নিকটবর্তী হবে মানুষেরা এমন দুশ্চিন্তা এবং অস্থিরতায় বন্দী হয়ে যাবে যা তারা সহ্য করতে পারবে না আবার এর থেকে বাঁচতেও পারবে না তখন মানুষের একে অপরকে বলবে দেখেছ আজকে আমরা কি দুরবস্থার মধ্যে পতিত হয়েছি আমাদের জন্য আমাদের প্রতিপালকের কাছে কে সুপারিশ করবে আমরা কি সে সম্পর্কে চিন্তাভাবনা করব না চলো আমরা আদম আলি ইসালামের কাছে যাই তারা সবাই আদম আলা আদম আপনি মানুষের পিতা আলোস আপনাকে সুপারিশ করুন আপনি কি দেখছেন না আমরা কি দুরবস্থায় আছি আপনি কি দেখছেন না আমরা কি বিপদে পড়েছি আদম বলবেন আমার প্রতিপালক আজ এমন রাগ করেছেন যা পূর্বে তিনি কখনো করেননি এবং ভবিষ্যতে কখনো এমন করবেন না তিনি তো আমাকে সেই গাছের কাছে যেতে নিষেধ করেছিলেন কিন্তু আমি তো করেছি তোমরা অন্য কারো কাছে যাও তোমরা নুহের কাছে যাও। আমার আমার কি কি হবে হবে নুহ বলবে। আপনি প্রথম আল্লাহ আপনাকে কৃতজ্ঞ পান্ডা বলে অভিহিত করেছেন আপনি আমাদের জন্য সুপারিশ করুন আপনি কি দেখছেন না আমরা কি বিপদে করেছি। তিনি বলবেন আমার প্রতিপালক আজ এমন রাগ করেছেন যা পূর্বে তিনি কখনো করেননি এবং পরেও কখনো করবেন না আমি আমার জাতির বিরুদ্ধে দোয়া করেছিলাম चिंता कर इब्राहिम आलिमर का जाओ नफसि नफसिमारुहानल्लाह देखु शेष विचार दिन की भाव मानुष्टी वस्तवता कीुटे उठे এই কঠিন বিপদের দিনে তারা আল্লাহাবে তারা কোন সবাই বুঝে গেছে এরা আমাদের কোন কাজে আসবে না এবং যাদেরকে তারা দুনিয়াতে অবহেলা করতো দুনিয়াতে যাদের কাছ থেকে তারা পলায়ন করতে এড়িয়ে থাকতো সেই সমস্ত আল্লাহর আম্বিয়াদের কাছে তারা এবার ছুটে আসবে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 অন্য কারো কাছে বলতে থাকবেন নাফসি নাফসি আমার কি হবে আমার কি হবে এর কারণ হচ্ছে যে আল্লাহর আম্বিয়াগণ তারা সামান্য কোন বিষয়ে অত্যন্ত সতর্কতা অবলম্বন করেছেন তারা আল্লাহর জবাব ভয় রাখেন এবং আমরা জানি যে ইব্রাহিম আস্তাক ফির সালাহ পরা এটা কোন গুণের কাজ নয় কিন্তু আমরা এক্ষেত্রে বলে থাকি সতর্কতার বহিপ্রকাশ হিসেবে আস্তাক ফির তারা মুসা আলাহ কাছে এসে বলবে হে মুসা আপনি আল্লাহ রাসুল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 যা আমার পূর্বে আর কাউকে দেওয়া হয়নি অতঃপর আমাকে বলা হবে হে মুহাম্মদ তোমার মাথা উঠাও প্রার্থনা করো দুয়া করো তোমার দুয়া কবুল করা হবে তুমি সুপারিশ করো তোমার সুপারিশ কবুল করা হবে আসু সাল্লাহাম বলেন তখন আমি বলবো হে আমার রব আমার উম্মত নিয়ে আমি চিন্তিত আমার উম্মত নিয়ে আমি চিন্তিত আমার উম্মত নিয়ে আমি চিন্তিত তখন বলা হবে হে মুহাম্মদ তোমার উম্মদদেরকে জান্নাতে প্রবেশ করাও তবে তাদেরকে যাদের কোনো হিসাব নিকাশ হবে না তাদেরকে জান্নাতের ডান পাশের দরজা দিয়ে প্রবেশ করাও অবশ্য অন্য সব দরজা দিয়েও তারা প্রবেশ করতে পারবে যার হাতে জীবন তার শপথাম বলেন সমান সকালিয়া সকল নবীকে আল্লাহ চাইতে বলা হয়েছিল যে দুয়াটি আলাহ সোহামতাল্লাহ কবুল করবেন এবং তাদেরকে অবশ্যই প্রদান করবেন এবং সকল আম্বিয়ারাই দুনিয়াতেই আলাহ কাছে একটি করে বিষয় চেয়ে নিয়েছিলেন যা আলাহ সোহাম্মতাল কবুল করেছেন এবং তাদেরকে প্রদান করেছেন কিন্তু রাসুদুল্লাহ এই বিষয়টিকে স্থগিত রেখেছেন সুতরাং প্রধান সাফায়াত এটাই যা চাওয়ার মাধ্যমে বিচারের কাজ শুরু হবে এবং এরপর প্রত্যেককে তার আমল এবং হিসাবের বই প্রতারণ করা হবে সবাইকে তাদের নিজের কৃতকর্মের জন্য জবাবদিহিত করতে হবে এটাই ছিল প্রধান সফায়া যারা সৌলা সাল্লা করবেন সমস্ত মানবদের বিচার শুরু করার জন্য এবং পর আরো কিছু ছোট ছোট থাকবে যেগুলোকে বলা হচ্ছে যাত্রার পরবর্তী হচ্ছে এই মানুষের হিসাব নিকাশ কিন্তু এর পূর্বে ইনশাল আমরা আমাদের পরবর্তী আলোচনা করব বিচার দিবসের কিছু নামসমূহ সমূহ এবং বিচারের কিছু মূলনীতি সলিল সঈদ ম ম মহমদ ও তসলিম কসরা